আইশাহ রাজিল্লা তাল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন ফাতিমা বিন তবু হুবাইশ রাজ্লাহ আনহা নবী সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার ইস্তেহাজা হয়েছে এবং পবিত্র হচ্ছি না আমি কি সালাত পরিত্যাগ করব নবী সাল্লাহ সাল্লাম বললেন না এ হলো রক্ত থেকে বের হওয়া রক্ত তবে এরূপ হওয়ার পূর্বে যতদিন হায়জ হতো সে কয়দিন সালাত অবশ্যই পরিত্যাগ করো তারপর কোসুল করে নিবে ও সালাত আদায় করবে